মানবতা সমাধান শুক্র দর্শক শ্রোতা পৃষ্টিভি বাংলার নিয়মিত আয়োজন শ্রবণের জন্য সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদের সামনে আকিদা ইসলামের এই গুরুত্বপূর্ণ বিষয়ের আলোকে অনেকগুলো পর্বভিত্তিক আলোচনা ইতিমধ্যেই উপহার দিয়েছে। আমরা আলোচ্য পর্বে আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করতে চাচ্ছি তা হল ইসলামিক রাষ্ট্রে আইন রচনার উৎস হবে পবিত্র কোরআন এবং সন্না এর বাইরে অন্য কিছু অনুসরণীয় হতে পারে না আমরা এ পর্বে ইতিপূর্বে দুটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছি আবারও আরেকটি সম্পূর্ক আলোচনা উপস্থাপন করতে চাচ্ছি যেখানে স্পষ্টতই প্রতীয়মান হবে আইন রচনার ক্ষেত্রে পবিত্র কোরআন এবং সন্ন্যাই হচ্ছে একমাত্র উৎস আর এর প্রতি সুদৃঢ় বিশ্বাস পোষণ করাটাই হচ্ছে ইসলামী আকিদার একটি অধিভুক্ত বিষয় সুতরাং আসুন আজকের এই পর্বের আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন বিজ্ঞ আলোচক মণ্ডলীর ভিতর থেকে তাদের সঙ্গে প্রথমেই আপনাদের পরিচয় করিয়ে দিই এসেছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং শেখ শহীদুল্লাহ খান মাদানীকুমাত এবং রয়েছেন শেখ হাসান জামিলামে জাহাঙ্গীর দর্শক শ্রোতা ইসলামী রাষ্ট্রের আইন রচনার উৎস হবে পবিত্র কোরআন এবং রসুল্লাহ আলী রাহাদি আসুন এ পর্যায়ে আমরা প্রথমেই আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লা ধন্যবাদ মত একটি সুন্দর বিষয় বারংবার দর্শক শ্রোতাদের কাছে আরো গুরুত্বপূর্ণ করে উপস্থাপনের জন্য আসলে পৃথিবীর বুকে গোটা বিশ্বব্যাপী আমরা বলতে পারি কোনো দেশ বা ভূখণ্ডকে কেন্দ্র করে শুধু নয় কারণ আল্লাহ আল্লা সুবাহা তিনি হলেন যেটা আমরা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ গোটা বিশ্ব জগতের তিনি প্রতিপালক সুতরাং একটি দেশ নিয়ে আল্লাহ আল্লাহ বিধান নয় আল্লাহ বিধান হল গোটা বিশ্বকে কিভাবে শান্তিময় করা যেতে পারে সার্বিকভাবে সকল দিক থেকে সেই বিধিবিধান আমরা যখন এটাকেই গ্রহণ করে নিতে পারব আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের দেশে তাহলে কোনো সন্দেহ নেই আমরা সত্যিকারী শান্তির পথে আসতে পারবো আজকে দেখুন উদাহরণস্বরূপ একটা ছোট্ট উদাহরণ আগে আমরা অনেক উদাহরণ দিয়েছি যে মানুষেরা সমাজে বিজ্ঞ বলে পরিচিত এই মানুষদেরকে ইসলাম কীভাবে সম্মান করেছে আর বর্তমান আমাদের তথা পাশ্চাত্য নীতি কিভাবে সম্মান করছে এই বিজ্ঞ সমাজ তাদের বয়স যখন আরেকটু বেড়ে যায় তখন তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানো কিন্তু ইসলাম আল্লাহ আকবার। দায়িত্ব তার বৃদ্ধাশ্রম কোথায় তার বাড়ি হচ্ছে সেটা যখন সন্তান তোমার কাছে যখন বাবা মা দুজনে থাকতো বৃদ্ধ বয়সে অথবা কেউ একজন বৃদ্ধ বয়সে উপনীত হবে তখন তার দেখাশোনা শুধু নয় বরং ইসলাম সার্বিকভাবে এই সংবিধান বলে দিচ্ছে তার সাথে আচরণ হবে মার্জিত কোনো রকমের ধমকি ধমকিস্বরূপ হবে না বরং কত সূক্ষ্ম কথাম বলছে ও ফালাত হুমা ওফি ওয়ালাত তাদের কাছে একটু বিরক্ত বোধ একটা শব্দ উচ্চারণ করবে এটাও ইসলাম নিষেধ করেছে কিন্তু আজকে দেখুন সেই আধুনিক আছে যে সংবিধানটা আবৃত্তি করলে রোগ ভালো হয়ে যায় আল্লাহ আপনার জানা আছে কি না আমরা এমন এক সংবিধান পেয়েছি এই সংবিধানটা যদি কেউ আবৃত্তি করে পরে বললো যে তোমাদের মধ্যে কেউ কি সাফের এই চিকিৎসা করতে পারো আবু বললেন আমি পারি তিনি এই সংবিধানের প্রথম ধারাটা পৌরণিক সংবিধানের এক নম্বর ধারাটা সুরাই ফাতে পরে দিলেন আছে কত ডাক্তার কবিরা জানে কত চিকিৎসা কোনো খোঁজখবর নেই এই সংবিধানের ফোঁ পড়ার সাথে সাথে কান্নামা উন সেতাবিনা আকাল মনে হয় যেন উঠ বাঁধন থেকে ছেড়ে দিলে যেমন লাফিয়ে উঠে দৌড় দেয় এমন তার অবস্থা হয়েছে কোরআন এই কোরআন শুনলেই মানুষের অন্তর প্রশান্ত হয়ে এটা এখন গবেষণা করে প্রমাণিত হয়েছে যে কোরআনের শব্দ যদি কোনো ব্রেনে ঢুকে কানের পথে কোনো অন্তরে ঢুকে তাহলে সেই হিন্দু হোক সে খ্রিস্টান হোক সে ইহুদি হোক সে মুসলিম হোক সে বৌদ্ধ হোক যে কোন লোক হোক না কেন তার মনে একটা সেই রুগীকে একটা আলাদা ছেলে করা হয় কোরআনের সেল ওখানে শুধু তেলাওয়াত চলতেছে ওই তেলাবাদ দিয়ে তার চিকিৎসা চলছে পাকিস্তানের পেশাওয়ার হাসপাতালেও আছে কোরআনিক সেল আর কোনো চিকিৎসা নাই যার ওই ছেলে হয় এই করতে ইসলাম তৈরি করে দিয়েছেন আমি আরেকটা মিলাচ্ছি আপনার ওই বক্তব্যের সাথে পৃথিবীতে এমন কোন গ্রন্থ আছে সংবিধান আছে যার শুরুতেই চ্যালেঞ্জ ছুটে দেওয়া হয়েছে না কোন রকমের আমি গোটা দুনিয়ায় একটা কিতাব একটা বই এমন পাওয়া যাবে না কোন যার শুরুতেই লেখা সব জায়গায় সব জায়গায় লেখে শেষ দিকে যে ভুল ভাষকের কাছে বিনীত নিবেদন কোন ভুল থাকলে আমাদেরকে একটু জানাবেন সংশোধন করে দেশের সংবিধান পাঁচ বছর অন্তর অন্তর কত হের কত ধারা নিজেদের মতো নিজেদের মতন আইন আরে কালু উত্তীর্ণ সংবিধান হুবহু যেমন ছিল পর এটাই স্থির হয়েছে ওটার একটা দিক আছে তারপর আল্লাহ তুবরকালা কোরআন সম্পর্কে বলছেন মা ফরাত কিতাবে এই কিতাবের মধ্যে আমি কোনো কিছুই ছেড়ে দেয় না সব এখানে আসে তারপরে বলছে তিবিয়ান লিকুল্লিসাই প্রত্যেক বিষয়ের বর্ণনা এই কোরআনের মধ্যে আসে সব কিছু আছে আমরা যে বলছিলাম যে রাষ্ট্রীয় ক্ষেত্রে কোরআন বা রসুলামের সন্ন্যার ব্যবহার সন্না প্রয়োগ বাস্তবায়ন এই ক্ষেত্রে যেহেতু কোনো কিছুই বাদ দেওয়া হয় না একটা রাষ্ট্র বলতে আমরা কি বুঝি রাষ্ট্র বলতে রাষ্ট্রের নিয়ম কানুন আইন সংবিধান এর মধ্যে আছে কিন্তু আমরা যদি কোরআন না বুঝি তাহলে এই গালিগালাজ তারপরে মিথ্যাচার তারপরে এখানে কোন ধরনের মারামারি কাটাকাটি প্রতিহিংসা এখানে রাজনীতি পাওয়া না শান্তির রাজনীতি আমরা এখন অশান্তিগুলোকেই শান্তি বলে শান্তি পাচ্ছি শান্তিপূর্ণ হরতাল শান্তিপূর্ণ অবরোধ শান্তিপূর্ণ অশান্তির জিনিসগুলো এখন আমরা অশান্তির মাঝে থাকতে থাকতে অশান্তির জিনিসগুলোকেই শান্তিপূর্ণ বলে আমরা শান্তি পাচ্ছি এখানে আছে সমাজ নীতি কি নাই যদি না থাকে তাহলে এটা অজ্ঞতার কারণ প্রত্যেকটারই ক্ষেত্রে কিন্তু আমরা যারা আজকে কোরআনকে অ্যাভয়েড করে পাশ কাটিয়ে আমরা যে ধার করা মানবচিত নিজেদের হাত পা দিয়ে রচিত যে সমস্ত বিধান আমরা মানতেছি কেন মানতেছি এগুলোর ভিতরে ত্রুটি এগুলোর মধ্যে অন্যায় এবং অপরাধ এর মধ্যে ঢুকে আছে অথচ এগুলোকে আমরা পবিত্র বলতেছি বললি যদি এগুলোকে আমরা পবিত্র বলি তাহলে এটাই কিন্তু কোরআনকে অপবিত্র করা হলো কখনো মানব রচিত বিধান পবিত্র হইতে পারে না সম্মানের পাত্রে রাষ্ট্রপরিচালনার যাবতীয় নীতিমালা আমাদের এমনকি আসার ব্যবহারের নীতিমালা এর মধ্যে আছে আমাদের শিক্ষানীতি বের করে দেখ তারা দর্শক শ্রোতা আমাদের এই প্রাণবন্ত আলোচনায় আপনারা নিশ্চয়ই মুগ্ধ বা অভিভূত হওয়ারই কথা তো আমরা সামান্য মাঝখানে একটু বিরতি নেওয়ার প্রয়াস ব্যক্ত করছি অল্প সময়ের জন্য ছোট্ট বিরতির পর আবারও আমরা আপনাদের সামনে এ আলোচনার প্রাণবন্ত ধারাবাহিকতা নিয়ে ফিরে আসবো ইনশাআল্লা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ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 প্রতি সোমবার সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 दर्शक श्रोता बिरतिकालीन समय संगे थलोचनार धारात ফিরে আসতে পারলাম ফালিল্লাহল হ্যাম সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলামী আকিদার মানদণ্ডসমূহ আমরা আপনাদের সামনে খুটে খুঁটে নিরূপন করছিলাম রসুল্লাহ সাল্লাই আলহিসাল্লামের সন্না এটা সার্বিক জীবনে বাস্তবায়নের আকিদা বিশ্বাস পোষণ করা এবং সেমর্মের চেষ্টা করা এটাও আকিদার অন্তর্ভুক্ত একটি বিষয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বিষয় আর এখানে আপনাকে আমাকে বিশ্বাস করতেই হবে যে ইসলামী রাষ্ট্রের আইন রচনার মূল উৎস হতে হবে পবিত্র কোরআন এবং নাবিজির সন্না হাদিস তাই আসুন এ ধারাবাহিকতায় আমরা আবারও আলোচক মণ্ডলীর কাছে ফিরে যাই জি শেখ যে এই বিষয়ে একটা মানে পরিতাপের বিষয়টা এবং দুঃখের সাথে বলতে হয় রুড়ো হয়ে যায় কিনা আমি ভাবছিলাম কিন্তু না বলে পারছি না বর্তমান দুনিয়ায় আমাদের সমাজ বিশেষত কোরআনকে কারা ভয় করে ওই শ্রেণীটা আমরা নির্ধারণ করি ওই শ্রেণী যদি লক্ষ্য করি আপনি দেখবেন অজ্ঞানা শুধু একজন অপরাধপ্রবণ মানুষের পক্ষে সম্ভব কোরআনের কানুনকে আইনকে ভয় পাওয়ার কারণ কোরআনের আইন বাস্তবায়ন হলে তো সে জিনা করতে পারবে না চুরি করতে পারবে না সেপরাধ যেখানে খেতে পারবে না সে হত্যা করতে পারবে না অন্যায় অন্যায় আছে সমস্ত রকমের অন্যায় আমি কথাটা বলবো ওই সময় আপনি বলে ফেললেন বুঝা গেল যে আলহামদুলিল্লাহ বাস্তব কথা দেখ ক্রিমিনাল ছাড়া সাধ্য কারণে আজকে দেখা যাচ্ছে যে এই যে আরব কান্ট্রি গুলোতে যেখানে হয়তো ইসলামিক রাষ্ট্রের সম্পূর্ণ উন্নয় আমরা দেখতে পাই না কিন্তু আইনের ক্ষেত্রে তারা ইসলামিক লকে। করে সেখানে দেখছি রেল স্টেশনে এসে একজন শ্রমিক তার বাইকটা রেখে তার মোটর সাইকেলটা রেখে ট্রেনে চলে চলে যাচ্ছে ওটা ফালানো থাকছে আবার পরে ফিরে ওটা চড়ে সে বাসায় চলে যাচ্ছে এভাবে মসজিদের সামনে গেটে জুতার ছড়ি। বিশ্ব আইনে শুধু কেবল জেল খালি জেল জীবন জেল ৬ বছর দশ বছর খালি জেল কোরআন শুননা কোথাও এই জেলের বিধান একটা আছে শুধু সেটা আর ভাবে যে কোন যুবক যুবতী যদি অবিবাহিতা এই জন্য ইসলামের আইন বেতারা বলেছেন জেল যদি হয় কিছুদিন কয়েক মাস আর সর্বোচ্চ এক বছর এর বাইরে জেলের মধ্যে রেখে চোরকে ডাকাত বানাবার তাই না শীসকে চোরকে আর ভয়ঙ্কর চোর বানাবার এই যে একটা যে আইনটা এটা বাস্তবায়ন করা হয় এর দ্বারা আদৌ বিশ্ব ক্রাইম মানব জাতি থেকে ক্রাইম দূর হবে না ক্রাইম দূর হবে চোরের হাত কেটে জীবনের তরে সে একটা হাত কাটলে কালকে ঘুরে কোটি মানুষ বিভিন্ন অপরাধীদের নিয়ে যখন আন্দোলন হয় যে অমুকের ফাঁসি চাই অমুকের এই চাই এই চাই বিভিন্ন রকমের আন্দোলন হয় আমরা সমাজে দেখি তখন কিন্তু দেখি তারা একটা প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে প্রকাশ্যে ফাঁসি দেয় মানে তারাও বুঝছে বুঝতে বাধ্য সমাজে তারা একটা প্রকাশ্যে যখন একজন হত্যাকারীকে যখন প্রকাশ্যে ফাঁসি দিয়ে দিবে অন্য হাজারো হত্যার মানসিকতা যার মনের মধ্যে আছে ওই দৃশ্য দেখে তার মন থেকে ওই দৃশ্য সেটা হলো যে উনি তো বললেন যে অন্যায়কারীরা অপরাধীরা কিন্তু আর একটা বিষয় যে এর পাশাপাশি দেখেন হাস্যকরি দেখেন কি তারপরে নিক্ষেপ তারপরে হত্যা করলে কি হবে উমক করলে কি হবে আইন করছে মাথায় করে নিয়ে দাঁড়া হয়েছে পরিচয় আমি বলছিলাম বলেই দিয়েছেন এই যে দুইটা অবস্থা অন্যায়কারী দেখা যায় চিহ্নিত বিশ্ব আল্লাহ আল্লাহ বলছেন মৌলিক পার্থক্য পার্থক্য যেটা আপনি খেয়াল করলে বুঝবেন আল্লাহ বলছেন যারা নিজেদেরকে নির্বোধ ঘোষণা করেছে ইসলামিক দণ্ডবিধির কথা প্রসঙ্গটা উঠছে ইসলামিক দণ্ডবিধির উদ্দেশ্যটা কি এক নম্বর উদ্দেশ্য হল তাঁর ওই অপরাধী ওই ইসলামী দণ্ডবিধি এবং বর্তমান ইসলামী দণ্ডবিধি এটা চূড়ান্ত পর্যায়ে কিন্তু ওই পর্যন্ত যাওয়ার আগে জিনা করবে তারপর শাস্তি দিবে চুরি করবে তারপরে শাস্তি দিবে করতেছে এখন যে চুরির শাস্তি এটা ডাকাতির শাস্তি এটা হত্যার শাস্তি এটা কিন্তু ইসলাম নির্ধারণ করেছে তোমার চোখ অবনত করতে হবে একজন মানুষ যদি ইসলামী বিধান মেনে চলে সেই জিনা পর্যন্ত যাওয়ার প্রশ্নই আসে না মদ সরাবের ব্যাপারে ইসলামের বিধান কি হারাম তো বলেছে আবার বলেছে কি যে আস্তে আস্তে যাতে অভ্যস্ত না হোক বলেছে যেটা বেশিটা হারাম তার অল্পটাও হারাম যেটা বেশিতে নেশা আসে তার অল্পটাও হারাম অল্পটাও নেশা মানিটা কি যাতে মানুষ আস্তে আস্তে অভ্যস্ত না হয় আজকে দেখেন সমাজের ছেলেরা আজকে নেশা চূড়ান্ত মদ পর্যন্ত কিন্তু সহজে যায় না সে শুরুতে একটু ঘুমের ট্যাবলেট খায় শুরুতে একটু সর্দি কাশির ওষুধ খেয়ে সে নেশা করে ওইটাকে সে নিজে নিজে নেশার ওষুধ বানায় এক সময় সে বাড়ে যায় কিন্তু ইসলাম ওই শুরুতেই কিন্তু তাকে মানা করেছিল মাছ কারাকি রুহুক যেটা যারা হতে না পারে বহু দূর থেকে সব রাস্তা বন্ধ করে আর মানব প্রচিত আইন করে কি আমি একটু উদাহরণ আইন করে কিং করা যাবে না না। ধর্ষণ করা যাবে না ঠিক আছে কিন্তু দর্শনের ইফটিজিং এর সমস্ত উপায় উপকরণ মাল মশলা হাতে দিলে তুলে দিয়ে বলা এটা করোনা যেমন একজন দরজা জানালা সব খুলে দিয়ে বলতেছে এই বাতাস ঢুকবি না ঢুকবি না থেকে বলছ একটু সাবধানে থেকে যেন কাপড় চোপড় না ভিজে অবস্থা কিন্তু এটাই করে মানুষকে পাপের সাগরে নিক্ষেপ করে দিয়ে তরুণ তরুণীকে পাপ সাগরে ডুবি দিয়ে বলছে মদের ব্যাপারে শারীরিক মানসিক বিবেকগত নীতিগত সব ব্যবস্থা ইসলাম নিয়েছে আখের শাস্তির শাস্তি ছাড়া মানুষকে ফিরানো যায় না নবীজি বলেছেন মদ পান করে যে মারা যাবে গুতা গতিতে চালাতে পারতাম আমরাও খুশি হতাম আর নিশ্চয় আপনারাও হতেন কিন্তু সময়ের সুনির্দিষ্ট বাধন আমাদেরকে বাধ্য করলো এ পর্বের এখানেই পরিসমাপ্ত করার জন্য पृलार धारिक भाव अपने इत्यकारहार देर चेष्टा करब इनशल्ला रेता जीवन दृष्टान जाकिदा सुसंहत करतेलौकिक और परलौकिक जीवन मुक्ति सुनिश्चित करते महान आल्ला से तौफिक दान कर সসালামুক রহমাত আন্তরিক বার্তা ধর্মত্ত্বের কোষ্টি পাথর সুরা আয়াত এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ উল্লেখ করা আছে ৬ নম্বর খন্ডে কিতাবুল ফাজ কোরআন উদ্ধার তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লাই বলেছেন সুরাহ ই